এবং মনকে জয় করুন বেশ টিভি বাংলা মানবতার সমাধান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 2730 women are being raped every day. every Thaiido second one woman has been rap I' been raped in US until the time I' here. Islam has the solutions to the problems of the West. of the West There's not a mother in this world who would watch her child cry in the street.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 ইসলাম ধর্মে বোনের অধিকার কথা বলি পবিত্র তার মানে তারা একে অন্যকে সহযোগিতা করে স্বামী স্ত্রী না হলে তারা অনেকটা ভাই বোনের আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নারীদেরকে বলেছেন শাকাত এই আরবি শাকাত শব্দের অনেকগুলো অর্থ একটা হচ্ছে বোন আরেকটা অর্থ হচ্ছে অর্ধেক আর আমরা জানি পৃথিবীতে যত মানুষ আছে মোটামুটি তার অর্ধেক হচ্ছে পুরুষ আর অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেক মহিলা আর আমাদের নবীজি মহিলাদেরকে বলেছেন বোন ইসলামে নারীদেরকে সামাজিক অধিকার দেওয়া হয়েছে এখন আপনি কি বলবেন ইসলাম ধর্মে নারীদের অধিকার কি রক্ষা করা হয় নাকি তাদের অত্যাচার করা হয় আসুন এবারে ইসলামী মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে বলি আল্লাহ স্মানতলা মানুষজাতির উদ্দেশ্যে তার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথম যে আদেশটা দিয়েছেন সেই আদেশটা নামাজ পড়ার ব্যাপারে নয় সেখানে জাকাত দেওয়ার কথা বলেননি রোজা রাখার কথা বলেননি প্রথমেই বলেছেন ইকরা অর্থাৎ পড়ো ঘোষণা করো পুনরাবৃত্তি করো পবিত্র কোরআনের যে পাঁচটা আয়াত সবার প্রথমে ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে ঝুলে থাকা একটা বস্তু থেকে যোগের মতো বস্তু থেকে পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি মহিমানিত যিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে নির্দেশটা দিয়েছেন সেটা হল পাঠ জন্যই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন এই হাদিসটা আছে ইবনে মাজায় দুইশো হাদিস আমাদের নবীজি বলেছেন মুসলিম করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য বাধ্যতামূলক নবীজি বাবা মাকে নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে উভয়কে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে মেয়েদেরকে জন্য। প্রত্যেক স্বামীর দায়িত্ব তাদের স্ত্রীদের শিক্ষিত করে তোলা বিশেষ করে ধর্মীয় শিক্ষায় যদি স্বামী এটা না করে তাহলে সে স্ত্রী কোর্টে গিয়ে কাজির কাছে শিক্ষার দাবি করতে পারে যদি স্বামী নিজে শেখাতে না পারে তাহলে সে তার ত্রীকে শেখানোর ব্যবস্থা করে দেবে একটা হাদিস এটা সহি হাদিস এক মহিলা নবীজির কাছে আসলো তারপর বলল আপনার চারপাশে সবসময় পুরুষরা থাকে আমাদেরকেও কিছুটা সময় দেন আপনি নবীজি রাজি হলেন তারপর থেকে মহিলাদের শিক্ষিত করার জন্য কিছুটা সময় দিলেন তিনি নবীজির্দেশে অনেক সাহাবিও বিশেষ করে মহিলাদের শিক্ষা দিতেন আপনারা যদি ইসলামের ইতিহাস পড়েন চোদ্দশো বছর আগে সেই অজ্ঞানতার যুগে ইয়ামুল জাহেলিয়ায় সেই সময়ে এরকম অনেক মহিলা ছিলেন অনেক মহিলা যারা বিশেষজ্ঞ ছিলেন এর সবচেয়ে সেরা উদাহরণটা হলো। আয়সা বিন্তা আবুবাকর রাজা আনহা আমাদের নবীদের স্ত্রী তার খুব বিখ্যাত একজন ছাত্রী তার নাম হল আরোয়া রাজা আনহা তিনি বলেছেন আয়সা রাজে আলাহানহার চেয়ে বড়ো কোনো বিশেষজ্ঞকে আমি দেখিনি পবিত্র কোরআনের শিক্ষার উপর ফরজ পালনের উপর হালাল এবং হারাম জিনিসের উপর সাহিত্য আর কবিতার উপর ইতিহাস আর বংশলতিকার উপর আর আপনারা দেখবেন বেঁচে ছিলেন তিনি অনেক স্বাভাবিক ও পথ নির্দেশ দিয়েছেন এছাড়াও তিনি খোলাফে রাশেদিনদের সবাইকে গাইড করেছেন অনেক সময় বিদেশি লোকজন নবীজির কাছে এসে ঔষধপত্র ইত্যাদি নিয়ে আলোচনা করত আয়সার স্মরণ শক্তি খুবই ভালো ছিল তিনি সেগুলো মনে রাখতেন তিনি একজন এক্সপার্ট ছিলেন আর পর অনেক ইন্তী তার কাছে আসতেন বিশেষ করে উত্তরাধিকারের ব্যাপারে সম্পত্তি ভাগের ব্যাপার নিয়ে কারণ তিনি অঙ্কে খুব ভালো ছিলেন ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছেন তিনি অষ্টআশি জন বিশেষজ্ঞকে শিক্ষা দিয়েছিলেন তাহলে বলা যায় তিনি বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ আর শুধুমাত্র তার তদারকিতে দুই হাজার দুইশো হাদিস লিপিবদ্ধ করা হয়েছে আয়সা রাজিয়া আনহা নিজেই এগুলোর বর্ণনা দিয়েছেন এরপর বলা যায় উম্মে সালমার কথা রাদিয়াহ আনহা তিনি নবীজ স্ত্রী ছিলেন शिक्षित महिला सब चेलारलमा इम अथरिटी एफिया स्त्री इमाम नवभी ताजा ज्ञानी महिला এছাড়াও সে সময় ছিলেন ফাতিমা বিনতে কায়স তিনি নবীজির একজন সাহাবিয়া ছিলেন তিনি অনেক কিছু জানতেন তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে একবার ফিকানি আলোচনা হচ্ছিল তখন একটা মত দিলেন তখন হজরত আয়সা রাজি আনহা আর হজরত ওমর রাদি আল্লাহ আনহ তারা আপত্তি জানালেন কিন্তু ভুল প্রমাণ করতে পারেননি তারা তিনি এতটাই জ্ঞানী ছিলেন এছাড়াও বলা যায় উম্মে সুলাই আল্লাহ আনহার কথা তিনি ছিলেন হজরত আনাস বিখ্যাত ছিলেন ইমাম আল নভি তাকে বলেছেন ইসলামের অথরিটি এরপর উম্মে তারদার কথা বলা যায় তিনি আবু তার স্ত্রী ছিলেন ইমাম বুখারি তিনি সহিব মুখারি তো উম্মেদ আর দাকে বলেছেন হাদিসের উপর একজন অথরিটি এরপর আরো বলা যায় সাইদানা আফিসার কথা সাইদানা আফিসা তিনি খুব জ্ঞানী ছিলেন আর অনেককেই তিনি শিক্ষা দিয়েছেন তার ছাত্রদের একজন হলেন ইমাম সাফি রহিমুল্লাহ এছাড়াও বলা যায় আয়সা বিনতে সাদের কথা ইনিও জ্ঞানী ছিলেন ছিলেন একজন বিশেষজ্ঞ আর তার ছাত্রদের মধ্যে একজন হলেন ইমাম মালিক রহিমুল্লা চিন্তা করেন সেই অজ্ঞতার যুগে জাহেলিয়ায় অনেক মহিলা ছিলেন যারা বিশেষজ্ঞ সেই আমলে মানুষ পড়াশুনাই করত না আর চিন্তা করেন সেই আমলে এমন অনেক মহিলা বিশেষজ্ঞ ছিলেন আসনে বলে ইসলামে নারীর আইনগত অধিকার নিয়ে আলোচনা করি আইনের চোখে পুরুষ নারী উভয় সমান যদি তারা কোনো অন্যায় করে থাকে দুজনেই সমান শাস্তি পাবে যেমন ধরেন একজন পুরুষ কোনো নারীকে হত্যা করলে সেই পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে একজন নারী কোনো পুরুষকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিসাসের আইন অনুযায়ী পবিত্র করণেশ্বর বাকারশো আটাত্তর একশো উনাশি নাম্বার আয়াত এটা আছে এছাড়াও যদি শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় হতে পারে সেটা তার চোখ কান অথবা হাত হতে পারে সে পুরুষ অথবা নারী ছেলে অথবা মেয়ে দুজনের ক্ষেত্রে একই শাস্তি আবার ধরেন কেউ কাউকে হত্যা করলো আর নিহতের পরিবার যদি এর বদলে ক্ষতিপূরণের টাকা নিতে রাজি হয় তখন এটা ব্যাপার না যে কে ক্ষমা করছে পুরুষও হতে পারে নারীও হতে পারে উভয়ই সমান এবং উভয়ের ক্ষমা করার অধিকার আছে ইসলাম ধর্মে পুরুষ বা নারী অন্যায় করলে তাদের শাস্তি একই রকম হবে মাইদার আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর এবং নারী চোর তাদের হাত কেটে এটাই আল্লাহ তালার পক্ষ হতে আদর্শ দণ্ড যদি কেউ চুরি করে হতে পারে সে পুরুষ অথবা মহিলা দুজনের শাস্তি একই হাত কেটে ফেলতে হবে পবিত্র কোরণেশ্বরা নূরের দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যবচার করেছে হোক সে কোনো পুরুষ অথবা নারী হোক সেটা কোনো মেয়ে অথবা ছেলে প্রত্যেককে একশো করে কষাঘাত করবে তার যদি কেউ ব্যবচার করে হতে পারে সে মহিলা অথবা পুরুষ দুজনের শাস্তি একই একশো চাবুক ইসলাম ধর্মে আইনগতভাবে পুরুষ এবং নারী সমান ইসলামে মহিলাদের কোনো ব্যাপারে সাক্ষী হওয়ার অধিকার আছে বেশিরভাগ ধর্মেই একজন মহিলা সাক্ষ্য দেওয়ার অধিকার পায় না এমন কি ইহুদিদের মধ্যে মাত্র পঞ্চাশ ষাট বছর আগে উনিশশো সালের দিকে তারা আলোচনা করছিল যে মহিলাদের সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা ইসলামে মহিলাদের এই সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে চোদ্দশো বছর আগে আর কোরআন মহিলাদের রক্ষা করে পবিত্র কূর্ণেশ্বরা নূরের চার নম্বর আয়াতে বলা হয়েছে যদি কেউ কোনো মহিলার চরিত্র আর তার শালীনতার প্রতি অপবাদ দেয় আর চারজন সাক্ষী আনতে না পারে তাহলে তাকে আশিটা কষাঘাত করবে তার মানে আপনি যদি কোনো মহিলার চরিত্রের উপর অপবাদ দেন আর যদি চারজন সাক্ষী আনতে না পারেন আপনাকে আশিটা চাপক মারা হবে ছোটো খাটো ক্ষেত্রে দুজন সাক্ষী লাগে বড় অন্যায়ের ক্ষেত্রে চারজন সাক্ষী তার মানে এখনকার দিনে ব্যাপারটা খুবই কমন সব সময় পুরুষ আর নারী একে অন্যকে অপবাদ দিচ্ছে পুরুষরা মহিলাদের নামে বিভিন্ন খারাপ কথা বলে অনেক মহিলাকে বলে প্রতিতা। কোন ইসলামিক দেশে যেখানে ইসলামিক সরিয়া চালু আছে সেখানে যদি কোনো পুরুষ এমন কাজ করে প্রতিতা বলে ডাকে আর যদি চারজন সাক্ষী আনতে না পারে তাকে আশিটা চাবুক মারা হবে যদি চারজন সাক্ষী আসে আর তার মধ্যে একজন মিথ্যা প্রমাণিত হয় তাহলে প্রত্যেককে আশি চাবুক মারা হবে ইসলাম এভাবেই নারীদের রক্ষা করে থাকে আমি পৃথিবীর কোনো আইনে দেখিনি হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা ক্যানাডায় বা ইন্ডিয়াতেও কোনো মহিলাকে অপবাদ দেওয়া হলো যদি সেই মহিলা আদালতে গিয়ে অভিযোগ করে এই লোক আমাকে অপবাদ দিচ্ছে इसलमिक आईने आशीटा चामक आईन टा जो पृथ्वी सब जैगे प्रयोग पुरुष ने महिला को अपवादार आगे हजार बार चिंता कर रक्षा कर পশ্চিমা দেশগুলোতে দেখবেন কোনো মহিলা বিয়ের পরে তার স্বামীর পদবি গ্রহণ করে থাকে ইসলামে বিয়ের পর একজন মহিলা স্বামীর পদবি নিতে পারে অথবা আগের পদবিও রাখতে পারে অনেক ইসলামিক দেশেই দেখবেন যে মহিলারা বিয়ের পরেও তাদের আগের পদবি ব্যবহার করে যাচ্ছে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 প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম মেনে চলার ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ ইসলাম রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদার इनन गुणावली देखे अनुष्ठान इसलम माना दुनिया अनुष्ठान पिसा keep up the light for the light up her chat আজ শুনবারে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বল মুমিনিন ওয়াল মুমিনাত বাযুম বাজ মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু সহযোজারি শুধু সামাজিক না রাজনৈতিক ভাবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে নবী যখন নারীরা তোমার কাছে এসে বায়াত করে তাদের বায়াত গ্রহণ করো এটা এখনকার ভোটের চেয়ে অনেক বেশি ভালো ভোটে আমরা কি করি একটা দেশের প্রধানকে নির্বাচন করি তবে এখানে আমাদের নবীজি পাশাপাশি এই মহিলারাও সবাই মানছে যে নবীজি দেশের প্রধান সবাই এটাও মানছে যে তিনি আল্লাহর রাসুল আল্লা প্রেরিত পুরুষ এটা বর্তমানের এই ভোট আর সিস্টেমের চেয়ে অনেক বেশি ভালো ইসলাম ধর্মে একজন মহিলা আইন প্রণয়নেও অংশ নিতে পারে একবার একটা ঘটনা যে হজরতমর রাজি আল্লাহন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি সাহাবিগানের সঙ্গে আলোচনা করছিলেন যে দেনমোহরের কোনো সর্বোচ্চ সীমা ঠিক করে দেওয়া যায় কিনা মেয়েরা অনেক মোহর দাবি করে থাকে একটা সীমা বেঁধে দেওয়া যায় কিনা তখন মসজিদের একেবারে পেছনের কাতারের এক মহিলা প্রতিবাদ যা নিয়ে বলল এই মহিলার নামটা উল্লেখ করা হয়নি হয়তো খুবই সাধারণ একজন মহিলা কোনো জ্ঞানীগুণী মহিলা না একজন সাধারণ মহিলা মসজিদের পেছনের কাতার থেকে প্রতিবাদ জানালো সে বলল। যখন আল্লাহ তালা কোনো সর্বোচ্চ সীমা বেঁধে দেননি কারণ পবিত্র যখন আল্লাহ আমাদের স্রষ্টা কোনো সীমা বেঁধে দেননি নি তখন ওমর কেন রাজি আল্লাহানুহ সীমা বেঁধে দেবেন আর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহানহু বললেন আমি ভুল বলেছি মহিলার কথাই ঠিক তার মানে এই মহিলা সংবিধান লঙ্ঘন করার অভিযোগ এনেছিল এই হাদিসটাকে শহীদ হাদিস বলা হয় মহিলারা শহীদ বুখারিতে কথা আছে মহিলারা যুদ্ধের ময়দানেও গিয়েছে তারা আহত সৈনিকদের পানি দিয়েছে তাদের চিকিৎসা করেছে সেবা করেছে শহীদ বুখারিতে একটা ঘটনার কথা বলা হয়েছে একজন মহিলা তার নাম নাফিসা উহুদের যুদ্ধের সময় এই মহিলা অন্যান্য সাহাবিগণের পাশাপাশি নবীজিকে রক্ষা করেছিল এজন্য সে মারাত্মক আহত হয়েছিল নবীজি এ সময় তার সাহসের প্রশংসা করেছিলেন এই হলো সংক্ষেপে ইসলামে নারীর রাজনৈতিক অধিকার আমি আগেও আপনাদের বলেছি ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর সমান তবে সমান মানে এই না যে তারা একই রকম মেকআপের উপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে পুরুষ আর নারীর পার্থক্য আছে শারীরিকভাবে মানসিকভাবে প্রাকৃতিকভাবে এরা আলাদা এই মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ আমাদের জন্য নিয়ম ঠিক করে দিয়েছেন আর পবিত্রকরণ বলছে নিসার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমাদের কারি ডক্টর ওসমান শুরুতেই আয়াতটা তেলবাদ করেছিলেন তাও নিসার বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা লালসা করো না এভাবে বলো না যে এটা ঠিক আর ওটা ভুল তোমরা জানো না আল্লাহ জানেন তোমাদের জন্য কোনটা ভালো যেটাকে ভাবছ ভালো সেটা ভালো নাও হতে পারে যেটাকে ভাবছ খারাপ হয়তো সেটাই তোমার জন্য ভালো আপনারা যদি নজিলে কোরআন পড়েন এ আয়াতটা কেন নাজিল হয়েছিল আয়াতটা নাজিল হয়েছিল কারণ নবীজির স্ত্রীগণ তার কাছে নালিশ করেছিলেন তারা বলেছিলেন যে আমরাও কেন জিহাদে যেতে পারবো না আমরা অধিকার চাই তারপর সম্পত্তি ভাগের ব্যাপারেও আমরা সমান পাব না কেন আয়াতটা নাজিল হলো भाग करा जिहदा करते नबीजी जिज्ञेस कर जिहदे जो बुखारी नबीजी महिला श्रेष्ठ जिहद हम हज पालन करा आल्ला तरज कौन भलो যেসব লোকজন ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলে থাকে তারাও এটা জানে কিন্তু স্বীকার করতে চায় না এই পশ্চিমা বিশ্ব পশ্চিমা মিডিয়া এরা ইসলামের সমালোচনা করে আমি এই পশ্চিমা বিশ্ব আর পশ্চিমা মিডিয়াকে বলছি তারা বলে ইসলাম নারীকে নিচু করে রেখেছে কিন্তু তারা আরো বেশি নিচু করে রেখেছে এই নারী জাতিকে আমি একটা সহজ প্রশ্ন করি যখন গেমস হয় তখন পুরুষ আর মহিলারা আলাদাভাবে অংশ নেয় কেন অলিম্পিকে একশো মিটার দৌড় পুরুষ আর মহিলারা কেন একসাথে দৌড়ায় না কেন ছেলে কেন আলাদা আর মেয়েরাও কেন আলাদা তারপর সুইমিং ফ্রিস্টাইল সুইমিং পুরুষ আর মহিলারা একসাথে সাঁতার কাটায় না কেন তারপর ধরেন লন টেনিস আর ব্যাডমিন্টন মেন্স ব্যাডমিন্টন উইমেন্স ব্যাডমিন্টন কেন महिला मैं बड़ो छोटे पुरुष महिला खेलना क्यों एक पुरुष एक जो महिला अन्न टीम पुरुष एक जो महिला एक टीम दो पुरुष अन्मे दो जो महिला दी कौ पश्चिम विश्व जाने जो शारीरिक भाव पुरुष और महिला आलदा জানিয়েছে না তারপর বক্সিং ম্যাচ পুরুষ আর মহিলারা কেন একসাথে বক্সিং করে না তবে ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন ক্লাস টেন ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দেয় ग्रेजुएशन परीक्षातेसा बसे कारण पढ़ाशन कौन पुरुष और महिला समान तब शारूटी पुरुष महिला एक साथ नहीं क्यों कारण एक मेर सौंदर्य আরেকটা ছেলে সৌন্দর্য আলাদা এমন কি পশ্চিমা বিশ্ব সেটা জানে কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না তাহলে অনেক ক্ষেত্রে পুরুষ আর মহিলা একই রকম অনেক ক্ষেত্রে এক রকম না তাহলে ক্ষেত্রগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে পুরুষ আর মহিলা আলাদা এখানে পুরুষ মহিলা একরকম আল্লাহর যে ভালো আর কে জানবে আল্লাহ তালার চেয়ে তার সৃষ্টি সম্পর্কে ভালো আর কে জানবে তিনি পবিত্রকরণে বলেছেন যে কোন কোন জায়গায় পুরুষ আর নারী সমান আর কোথায় আলাদা সব মিলিয়ে পুরুষ এবং নারী সমান তবে একরকম না আমার লেকচার শেষ করার আগে আপনাদের সামনে আরেকটা উদাহরণ দেব ধরেন একটা ক্লাসে দুজন ছাত্র এ আর বি দুজনে পরীক্ষায় একশোর ভেতরে আশি নম্বর পেল আর দুজনে ফার্স্ট হল যদি তাদের পরীক্ষার খাতাটা দেখেন দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর তাদের পরীক্ষার খাতা দেখলে আপনি বুঝতে পারবেন স্টুডেন্ট এ প্রথম প্রশ্নে দশের ভেতরে পেয়েছে নয় স্টুডেন্ট বি এই প্রশ্নে পেয়েছে দশের ভেতরে সাত তাহলে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ স্টুডেন্ট বি চেয়ে এগিয়ে আছে দুই নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ পেলো সাত নম্বর আর বি পেল নয় নম্বর তাহলে দুই নম্বর প্রশ্নে স্টুডেন্ট এগিয়ে আছে বাকি যে আটটা প্রশ্ন আছে স্টুডেন্ট এ আর বি দুজনেই দশের মধ্যে আট করে পেলো দুজনেই সমান যদি সবগুলো নম্বর যোগ করেন একশোতে আশি সব মিলিয়ে সমান তবে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ কিছুটা এগিয়ে আছে দুই নম্বর ইসলামে আল্লাহ সমান আর যেখানে তারা আলাদা সেখানে নিয়মটাও আলাদা কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা হয়তো কিছুটা এগিয়ে আছে আবার কিছু ক্ষেত্রে মহিলারাও এগিয়ে আছে যেমন ধরেন বাবা মায়ের প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখানোর ক্ষেত্রে এই হাদিসটা আছে সহি আট নম্বর খন্ড বুক অফ আদাব বুক অফ ম্যানার্স দুই নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর হাদিস এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো কাকে সবচেয়ে বেশি ভালোবাসা আর সহানুভূতি দেখাবো নবীজি বললেন তোমার মাকে তোমার মাকে তোমার মাকে তারপর তোমার বাবাকে তাহলে এখানে মা তার সন্তানদের কাছ থেকে বাবার চেয়ে তিনগুণ ভালোবাসা আর সহানুভূতি বেশি পাচ্ছেন এখানে মহিলারা অনেক এগিয়ে আছে আবার ধরেন যদি কোন চোর আমার ঘরে ঢোকে বা ডাকাত ঢোকে আমি আমার বলবো না যাও লড়াই করো আমি স্বাধীনতায় বিশ্বাস করি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরন্সার চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন লড়াই করার দায়িত্ব আমার এই সুবিধার কারণে আমার দায়িত্ব বেড়ে গেছে এটাও মহিলাদের বৈশিষ্ট্য তাহলে বায়োলজিক্যাল মেকআপের উপর ভিত্তি করে শারীরিক মেকআপ এর উপর ভিত্তি করে মানসিক মেকআপের উপর ভিত্তি করে আল্লাহ পুরুষ আর নারীকে আলাদা কিছু ভূমিকা দিয়েছেন কখনো পুরুষরা কিছু এগিয়ে থাকে আবার কখনো মহিলারা এগিয়ে থাকে সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান আপনারা যদি পবিত্র উপর ভিত্তি করে ইসলাম ধর্মের নারীর অধিকারগুলো দেখেন তাহলে আপনারাও মানবেন যে ইসলাম ধর্ম নারীর অধিকার খর্ব করে না কখনোই তাকে ছোট করেনি ওয়াকিদা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন